রক্ত কেনা বাংলা জামারলাক সোহিদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের পতি রক্তে রক্ত কেনা বাংলা জামার ল সহিদান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান রক্ত কেনা বাংলা জামারলাক সোহিদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের পতিটা তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা যে জাতি তার জীবন দিয়ে কিনে নাই স্বাধীনতা মাথা শহীদের সেই রক্তকে কে আকন অপমান শহীদের সেই রক্তকে আজ এখন অপমান রক্ত কেনাংলা তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা রক্তে না বাংলায় আমার দাকু সহি দানান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা সকালবেলা পামতা খেয়ে ওই দিনে। বিকেলে আবার উচ্ছে বেতে ইংলিশ হিন্দি গানে সকালবেলা পামতা খেয়ে বৈশাখের দিনে। বিকেলে আবার উচ্ছে বেতে ইংলিশ হিন্দি গানে নিজেদের সব ভুলে গিয়ে আজ ভিন গান सब भूले ग तबुओ क्या बंधु तुम्हार विदेशर रक्त क्या पब्ला लाख सही दान तबुओ कान बधु तुम विदेशर प्रतिटान হাতে সখা মাথায় সিদুর হায় রে মুসলমান আল্লাহকে ভুলে গিয়ে যানো হয়ে গেছো শৈতান হাতে সখা মাথায় সিদুর হায় রে মুসলমান আল্লাহকে ভুলে গিয়ে যানো হয়ে গেছো শৈতান আজ গোবি সব সাজগো যে তুমি সেজ হনুমান আজ গো বিষবে শাস গ যে তুমি সেজেছ হনুমান রক্তে কেনা বাংলায় আমার লাকু শহীদের দাঙান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান রক্তে কেনা বাংলায় আমার লাকু শহীদের দাঙান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা রক্ত বাংলায় আমার লাক শহীদের তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান রক্তে কেনা বাংলায় আমার লাখ শহীদের দাঁড়ান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা